Assalamualaikum warahmatullahi wabarakatuhu Inna alhamdulillah na'maduhu wa nasta'inuhu wa nasta'agfiruhu Wa na'udhu billahi min shurur anfusina wa min siyya'ati a'malina Man yahdihillahu falamudilla lahu Wa man yudlil falaha diyalah Wa ashahadu an la ilaha illa allahu wahdahu la sharika lahu Wa ashahadu anna muhammadan abduhu wa rasuluhu wa ba'd সম্মানিত দর্শকবৃন্দ আমরা ইমাম আবু তহাবির লিখেছেন গ্রন্থটি নিয়ে আলোচনা করছিলাম ইমাম তহাবির রহমতুল্লাহ আলাই এই গ্রন্থটি শুরুতেই বলেছেন যে ইনলি কালাহু আল্লাহ এক তার কোনো শরিক নাই এর পরে তিনি বলেছেন তার মতো কোন কিছু নেই তার মতো কোনো কিছু হবে। আমরা এতদিন জেনেছি তাহিদুল রুবিয়া সম্পর্কে জেনেছি আল্লাহকে রব মানা এবং একমাত্র তিনি আমাদের রব রবের বিভিন্ন রব কি কি করেন এবং রবের কি কর্ম তিনি পরিচালনা করেন সেগুলো আমরা জেনেছি তারপর আমরা জেনেছি তাহিদুল সম্পর্কে লা আমাদের ইমাম বলেছেন সেটার ব্যাখ্যা আমরা জেনেছি আজকে আমরা আমাদের ইমামের যে আরেকটি কথা তিনি বলেছেন ব্যাখ্যা আমরা জানবো ইনশাল্লাহ দর্শকবৃন্দ এটাকে বলা হয় তাহিদুল আসমা সিফাত তাহিদুল আসমা সেফাত কি জিনিস তাহিদুল আসমা ও সিফাত আসমা অর্থ নাম আর তো গুণ আল্লাহর নাম এবং গুণাগুলিতে গুণাবলিতে আল্লাহকে আল্লা তাহিদ প্রতিষ্ঠা করা আল্লাহকে একক সত্তাধিকারী মনে করা এটা নাম হচ্ছে তাও সিফাত সংক্ষেপে এটাকে এভাবে সংজ্ঞায়িত করা যায় ইফরাদ আসমাই ওয়া সিফাতফুলনা ইমান বে মা আনিহা ও আহকামিহা এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা যা দ্বারা আমরা আসমা সিফাতের ব্যাখ্যা করতে পারি এর বাংলা অনুবাদ হচ্ছে আল্লাহ সোবাহান তাহলে তার কিতাবে এবং মোহাম্মদ রাসুল্লাহলাম তার হাজি আল্লাহর জন্য যে সমস্ত নাম এবং গুণ সাব্যস্ত করেছেন সেগুলি শুধুমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা এবং সেটা এরপর ইমান আনা হচ্ছে তাহলে আসিফাত সাথে সাথে আরও দুটি জিনিস থাকতে হবে তা হচ্ছে সেগুলি অর্থকে সাব্যস্ত করতে হবে যত য যেভাবে আল্লাহর জন্য উপযুক্ত সেভাবে এবং আর সেগুলির বিধি বিধানকে সাব্যস্ত করতে হবে সেগুলোর সাথে অনেক বিধি জড়িত থাকে সেই বিধিবিধানকে সাব্যস্ত করতে হবে তবে আমরা বুঝতে পারলাম যে তার ভিতরে আসমহ সেফাত হচ্ছে মহান আল্লাহ তালা তার কিতাবে এবং তার তাঁর রসুল মোহাম্মদ সাল্লাম তার হাদিসে যে সমস্ত নাম এবং গুণের কথা বর্ণনা করেছেন আল্লাহ তালা সেগুলোকে যথার্থভাবে সেগুলোর ইমান আনা সেগুলোকে যথার্থভাবে সাব্যস্ত করা এবং সাথে সাথে সেগুলো স্বীকৃতি দেওয়া এবং সেগুলোর অর্থ স্বীকৃতি দেওয়া এবং সেগুলোর বিধিবিধানগুলো স্বীকৃতি দেওয়া এ হচ্ছে তাহিদুল আসমাহ সেফাত তাহিদুল আসমা সেফাত কেন জরুরি তাহিদুল আসমাহ সেফাত কোন নতুন কিছু নয় আল্লাহ রবুল ইজত তাহিদুল আসমা সেফাত এই জিনিসটি আমাদের পরিচয় নিজের পরিচয় দিতে গিয়ে তাহিদুল আসমা সেফাত আমাদেরকে তিনি পরিচিত করে দিয়েছেন যখন জিজ্ঞাসা করেছিল কাফেররা মোহাম্মদ আসসালাম জিজ্ঞাসা করেছিল আপনি যে রবকে তাঁকে জিজ্ঞাসা করেছিল এই কথা যে বাবের কথা আপনি বলছেন তার গুণাগুণ তার কী তার কোথেকে আসলো তার নসব নামা ইত্যাদি বর্ণনা করেন তখন আল্লাহ তালা ইয়াজ নাজিল করলেন এই একটি পুরা সুরা নাজিল করলেন তাতে বললেন আল্লাহ তালা খুল আল্লাহ আহদ আল্লাহ ইউলাদ আলীলাম ইউলআ কুফন আহাদ আমরা যে ভালো করে তাকাই দেখতে পাবো এই পুরসুরাটাই মূলত আল্লাহ তহ আল্লাহ তালা তার নাম এবং গুণ দিয়ে ভর্তি করে রেখেছেন অর্থাৎ নাম এবং গুণ দিয়ে তিনি পরিচিত হয়েছে মানুষের কাছে সুতরাং তাহিদুল আসম সেফাত কোরআনে করিমের দাবি তাহিদুল আসম সিফাত হাদিসের দাবি তাহিদুল আসমহ সেফাত আমাদের সালফে সালহিন তাদের গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন এবং এই ব্যাপারে আমাদের ইমামগণ আলোচনা করেছেন বিশেষ করে তাদের গ্রন্থ বিশেষ আলাদা গ্রন্থ লিখেছেন অনেকেই যেমন ইমাইবুল হুজাইমা কিতাব সিফাত লিখেছেন আমাদের ইমামবু হানিফা রহমতুল্লাহ এর আগেই তাঁর ফেখুল আকবরের মধ্যে তা আল্লাহ নাম এবং গুণের কথা আলোচনা করেছেন এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আরে আলোচনা করেছেন ইমাম শাফি আলোচনা করেছেন ইমাম আহমেদ ইব্রাহম্বাল রহমতুল্লাহ আলোচনা করেছেন প্রত্যেকেই আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে আলোচনা করেছেন অর্থাৎ এই বিষয়টি সবার কাছে স্বীকৃত ছিল নতুন কোনো আবিষ্কার নয় বরং এইটার মাধ্যমেই আমাদেরকে দিন জানা জরুরি এটা আমাদের এই এটাই হচ্ছে ফেখুল আকবর এই বিষয়টি আমাদেরকে স্পষ্ট থাকতে হবে কারণ আল্লাহ তালাকে আমরা চিনেছি তার নাম এবং গুণের মাধ্যমেই जे व्यक्ति आल्ला दिन सम्पर्के प्रथम जो जिनिटा जाना दरकार से हेच्छे आल्ला सम्पर्क और आल्ला सम्पर्केले आल्लाहिदुल आसम और सेफातर कोकल्प नहीं आल्ला सम्पर्के कुरान सून् अनुसारी होते कुरान और सुन्नार कथा आल्ला सम्पर्ी बलाटर सम्पर्क यथार्थ ईमान आना से अर्थ सब्यस्तराटर विधि विधान मेने विधि विधान स्वीकृति दे विधि विधान सब्यस्त करेटा हेहिदुल्सम और सेफात एट खूब गुरुपूर्ण जिन मौलिक जिन आगे ना मूल्यवान जिनार समस्त ईमान निर्भरशील सब किस निर्भर कर स्तम्भ मत जार घर दाड़ी आमान नामक जिन दूरा मानस पूरा मानसान इसलम आकीदा सब ही दाड़ी आज এই এই জিনিসটা মজবুত আমাদেরকে ধারণ করতে হবে কোরআন করিমা আল্লাহ বলে মজবুত নাকি ওই ব্যক্তির ভীত ভীত মজবুত আল্লাহ সেখানে সেটা উল্লেখ করেছেন তুলনামূলক ভাবে বলেছেন যে ব্যক্তি তার ভিত্তি স্থাপন করেছে তাকওয়ার উপরে আল্লাহর সন্তুষ্টির উপরে সে কেউ উত্তম সে তারটা মজবুত নাকি ওই ব্যক্তির মজবুত যে ব্যক্তি এমন জায়গায় স্থাপন করেছে যা যে কোনো সময় সেটা ভেঙে পড়ে কাত হয়ে পড়ে যাবে এবং সেটা যে যেকোনো সময় আগুনে নিক্ষিপ্ত হবে যাহা নামে নিক্ষিপ্ত হবে সেটা ভালো যেটা তাকোয়ার উপর প্রতিষ্ঠিত সেটা হচ্ছে ইমান সেটা হচ্ছে আল্লাহ তালার উপর ইমানের উপরে প্রতিষ্ঠিত যেটা সেটাই তাকোয়া এবং সেটাই হচ্ছে সেটা হচ্ছে আসমা সেফাতের জ্ঞান আল্লাহ তালা সম্পর্কে জ্ঞান আল্লাহ তাল্লা বিধান সম্পর্কে জ্ঞান তার গুণাগুণ সম্পর্কে জ্ঞান এবং তিনি কি করেছেন তিনি কি করবেন এ সম্পর্কে জ্ঞান এটা হচ্ছে তা হওয়ার জ্ঞান এটার উপরে নির্ভরশীল হচ্ছে পরিপূর্ণ মানুষ মানব জীবনের সাফল্য নির্ভরশীল এবং দুনিয়ার জীবনেও তার সাফল্য নির্ভরশীল পরবর্তী পরবর্তী জীবনে হেয়ার আফটার পরবর্তী জীবনে তার সাফল্য নির্ভরশীল হয় সুতরাং বোঝা গেল যে আসম সিফাত এটা হচ্ছে মৌলিক বিষয় মূল বিষয় অনেক মানুষ আছে যারা আসম সিফাতকে মুখ্য না করে গণ্য করতে চায় অনেকেই বিষয়টি সম্পর্কে জ্ঞান রাখে না জ্ঞান রাখতে চায় না অনেকে বিষয়টি সম্পর্কে জ্ঞান না রাখা বা এটাকে রাখা একই রকম মনে করছে তারা আসলে সত্যিকার অর্থে দিনের মূল স্টিম থেকে দূরে সরে যাচ্ছে তারা আসলে দিনের মূল মূলে মূল অবস্থানে নেই কারণ আল্লাহ তার আল্লাহ এবং তার রসুল এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন রসুল আল্লাহ সাল্লাহ এই বিষয়টি গুরুত্ব দিয়েই যে সমস্ত আয়াতে আল্লাহ তালার নাম এবং গুণ এসেছে সে সমস্ত আয়াতগুলোকে কখনো কখন ইসমায় আজম বলেছেন যেমন আল্লাহ আলাহাইল কাইম এই আয়াতটিকে রসুল্লাহলাম ইসমাই আজম বলেছেন আবার এবং এই আয়া পূর্ব আয়াতটাকে রসুল্লাহ সাল্লাম বলেছেন আজমো আয়াতিন ফিল কোরআন কোরআনের সবচেয়ে বড় আয়াত তাহলে বোঝা গেল কোরআনের সবচেয়ে বড় আয়াত কেন হলো এই জন্য যে এখানে আল্লাহর নাম এবং গুণের কথা বলা হয়েছে আল্লাহ এবং নাম এবং গুণের কথা বলা হওয়ার কারণে সালাম গুরুত্ব সাথে উল্লেখ করেছেন যেগুলিতে আল্লাহর নাম এবং গুণের কথা এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে বেশিরভাগ সময় দোয়া করার সময় আল্লাহ নাম এবং গুণের দিয়ে দোয়া করতেন এবং এমন সবসময় তিনি আল্লাহ তালার নামগুলি উল্লেখ করতেন কথায় কথা এবং সেগুলোকে তিনি সেগুলো ও ছিলা দিয়ে দোয়া করতেন এবং সেগুলোকে তিনি মানুষের সামনে প্রেস করতেন এবং সেগুলো দিয়ে অবাধত করার প্রতি উৎসাহ দিতেন এর কারণ একটি একটি যে আল্লাহ নাম এবং গুণের মাধ্যমে শুধুমাত্র আমরা আল্লাহকে চিনেছি আল্লাহকে চেনার জন্য আমরা আর কোনো মাধ্যম পাইনি কারণ যে কোনো জিনিস চেনার জন্য সাধারণত যে যে মাধ্যম অবলম্বন করা হয় মানুষ সেটা হচ্ছে যে বিবেকের মাধ্যম কিন্তু বিবেকের মাধ্যমে আল্লাহকে পাওয়া সম্ভব নয় আল্লাহকে বিবেক দিয়ে আপনি কোনোভাবেই ধারণা করে কোনোভাবেই নিতে পারবেন না আমাদের ইমাম সেটা বলবেন্লাহ আপনারা শুনবেন তিনি বলেছেন যে আল্লাহকে ধারণা করে কোনদিনত কেউ আবিষ্কার করতে পারেনি পারবে না মনে করেন আল্লাহকে আল্লাহকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে জ্ঞান দুনিয়ার জীবনে কেউ অর্জন করতে পারেনি কিন্তু বাকি রইল একটি সেটা হচ্ছে সত্যবাদীর মাধ্যমের খবর সেই মাধ্যম হচ্ছে মাহমুদুর রাসুল্লাহ তিনি খবর দিয়েছেন আল্লাহ সম্পর্কে যে আল্লাহ তাল্লাহ তিনি এরকম তার গুণ এরকম তার কর্মকাণ্ড এরকম এই জিনিসটা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সুতরাং রসুল্লাহ সাল্লাহ আসলাম যেভাবে জানিয়েছেন কোরআনে করিমে যেভাবে এসেছে কোরআনে কারিমে প্রায় আয়াতের শেষে গাফর আজিজুন হাকিম এভাবে বর্ণনা করা হয়েছে তাতে বোঝা গেল যে বিষয়টির গুরুত্ব অপরিসীম এবং এই জন্য প্রত্যেকটি ইমানদার এর মাধ্যমেই তার ইমানকে তাজা করতে পারে এর মাধ্যমে সে নিজেকে মূল তৈরি নিতে পারে যে রব্বুল ইজত তার পরিচয় দিয়েছেন কোরআনে করিমে রসুলাম তার পরিচয় দিয়েছেন আল্লাহ তাল্লা পরিচয় দিয়েছেন হাতা হাদিসের মধ্যে সুতরাং আমরা আল্লাহর আল্লাহর পরিচয় জানতে হলে অবশ্যই নাম এবং গুণগুলি ভালো করে জানতে হবে যেমন আল্লাহ তাল কোরআনে করিম বলেছেন ফায়লামু আন্না আজিজুন হাকিম সুরা বাকারা দুশূন্য দুই নম্বর আয়াত জেনে রাখো আল্লাহ তালা প্রবল পরাক্রমশালী এবং বিজ্ঞময় আরও বলেছেন ওয়ালামু আন্নআল্লাহ বিকুল আলিম জানো তোমরা যে আল্লাহ তালা স্বকৃতি সম্পর্কে সর্বজ্ঞ যা করো তা তিনি সর্বদ্রষ্টা সবকিছু দেখছেন আরো বলেছেন ওয়ালামু আরো জেনে নাও আন্ন গাফুর হালিম নিশ্চয় আল্লাহ তহ তিনি ক্ষমাশীল এবং তিনি সহিষ্ণু সবচেয়ে বেশি সহিষ্ণু তিনি জানতে বার তিনি বলেছেন আল্লা নামগুলি জানার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন আরো বলেছেন আল্লাহ বলছেন এবং সর্বজ্ঞ ও আরো বলেছেন ও আলামু আন্না হামিদ আর তোমরা জেনে নাও নিচ্ছা আল্লাহ প্রশংসিত এবং তিনি অমুখাভিক্ষি আর সুরা বাকার দুইশো নম্বর আয়তের কথাটি বলেছেন সূরা মায়দা 98 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ালামু আনাল্লাহু শাদীদুল ইকাব ওয়া আনাল্লাহু গাফুর রাহিম জেনে নাও তোমরা যে নিজা আল্লাহ তাআলা কঠোর শাস্তিপ্রদানে কঠোর আর তিনি ক্ষম তিনি নিশ্চয় এবং তিনি ক্ষমাশীল সূরা মায়দা 98 নম্বর তিনি সূরা আনফালে 40 নম্বর আয়াতে ওয়ালা আর অত তোমরা জেনেও নিচ্ছ আল্লাহ তালা তোমাদের মাওলা তোমাদের অভিভাবক কতই না উত্তম অভিভাবক তিনি আর কতই না উত্তম সাহায্যকারী তিনি আল্লাহ তালা সুরে বাকার একশো নম্বর আয়ত আরো বলেছেন ওয়ালু আন মু আর জেনে নাও নিচ্ছ আল্লাহ মুতাহিনের সাথে আছেন তাদেরকে তিনি হেফাজত করছেন তাদেরকে তিনি সাহায্য করছেন তাদেরকে তিনি দেখছেন এবং তাদের সম্পর্কে তিনি জানেন ওয়াল আরও বলেছেন ওকাল সুরা বাকারা দুশো পঁয়ত্রিশ নম্বর আয়ত বলেছেন জেনে রাখো নিশ্চয় আল্লাহ তারা জানেন তোমাদের অন্তরে কি আছে সুতরাং তাকে তোমরা ভয় পাও তাকে তার সম্পর্কে তোমরা সাবধান হও আরও বলেছেন ফল আন্না ইং জেনে নাও যে তোমরা আল্লাহ ছাড়া কোনো ফুকৃত ইল্হ নেই इस समस्त आयत इस आयात तिरिशर मत त्रिशुद्ध आयात आल्ला निर्देश दिए जान आल्ला तला नाम और गुण सम्पर्केी और आल्ला सम्पर्कते नाम और गुण के व्यवहार करी सूतरा मन रखते हम सब समय जल्लाह तला कुरान करीमे কোরআনে করিমে সবচেয়ে বেশি যে জিনিসটি উল্লেখ করেন তা হচ্ছে আল্লাহ তাল্লার নাম এবং গুণ এটা এই জন্যই যে নাম এবং গুণের মাধ্যমেই মূলত আল্লাহ তালা তার পরিচয় ধরেছেন এবং বন্দা এগুলির মাধ্যমে আল্লাহর এবাদত করবে এবং এগুলি যদি যত বেশি জানবে আল্লাহর সম্পর্কে তত বেশি জ্ঞানী হবে আল্লাহ রবল ইজত ইজতের ভয় তার আজমত তার মহত্ব এবং তার দয়াদ্রতা সবকিছু সে পাবে কখন যখন আল্লাহ তালার নাম এবং গুণগুলি জানতে পারবে এবং এগুলো দিয়ে সে করতে পারবে বিয়ে শি খাবার পানি ইত্যাদি দিচ্ছে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন আল্লাহ না কথা কেন সেটা উল্লেখ করেছেন কারণ এগুলি উল্লেখ করার পিছনে উদ্দেশ্য হচ্ছে যেন বান্দা गुल आल्ला मदद कर तरह सफलता नहीं आस जिन से व्यवहार कर कारण ये से पर सफल दुनिया के खबर पानी माध्यम से सफलता द्वार दुनिया शुदुम्र देखते पाए आखरा तफलता निर्भर कर आल्लाह के जाना मानापर्त सम्पर्क जिन्हे चे তার আবার সঠিক আবাদত করার মাধ্যমে শুধুমাত্র সে আল্লাহ তাল নৈকুট অর্জন করতে পারে এই কোরআনে করিমে সবচেয়ে বেশি এই জিনিসটি উল্লেখ করা হয়েছে দুনিয়ার অন্যান্য কিছু কিছু আপনি দেখতে পাবেন প্রায় আয়াতের শেষে আসছে হাকিম গাফরুর রাহিম গানিউন হামিদ এবার আল্লাহ তালা আয়াতগুলো শেষ করেছেন কেন কখনো বলেছেন কান আলিমান হাকিমা করল্লাহ গানিয়ান হামিরিয়া কখনও বলেছেন যে তিনি হয়েছেন ইন্নারব্বাকে হাকিম আলিম এর কারণই হচ্ছে যে আল্লাহ এই নাম এবং গুণের মাধ্যমে পরিচিত হয়েছে আমাদেরকে আমাদের পরিচয় তার দিয়েছেন দয়া করে যাতে করে আমরা তাকে ডাকতে পারি তার সম্পর্কে জানতে পারি এবং তার সম্পর্কে আমরা তার ব্যাপারটি আমরা আলোচনা করতে পারি আসলে আল্লাহ তাহলে যে সমস্ত নাম এবং গুণ আল্লাহ তালা যে সমস্ত নাম এবং গুণ বর্ণিত হয়েছে যে সমস্ত আয়াতে সেগুলো সবচেয়ে বড় আয়াত বলে বিবেচিত হয়েছে এই জন্য আয়াতুল কুরসিকে বলা হয় সবচেয়ে বড় আয়াত কারণের মধ্যে আল্লাহ শব্দ আছে আবার হাইউল কাইম তিনটি সিফাত আসছে একটি আয়াতের একটি আয়াতের একটি অংশে সামান্য খণ্ডাংশের ভিতরে তিনটি আল্লাহর নাম চলে আসছে প্রথম আফজুল জালাল আসছে তারপর আল্লাহ হাইল কাইম তিনি গুন বাসক নাম এসেছে এসবই सबसे बड़ा आयत रसुल्लाबैब ने क्ब के जिजा करबैब ने कबरादन रसुल्लाहुलूम ए आयचे बड़ आयत तक रसुल्लामार बुके हाथ दिए बल्लें लिया अबल আবাল আবাল মঞ্জির অর্থাৎ তার লখব ছিল তার কুনিয়ত ছিল আবাল মঞ্জের যে তোমাকে আল্লাহ তালা এলেম দিয়ে সম্মানিত করুন এলেম তোমার সিরায় সিরায় প্রবে হোক এবং এলেম দিয়ে তোমার সম্মান বর্ধিত হোক এটাই আরসালাম তাকে বলেছেন এই জন্য কারণ সে আসম সেফাতের জ্ঞান জানতে পেরেছে এবং বুঝতে পেরেছে কেন এই আয়াতটি আল্লাহর কাছে সবচেয়ে বড় আয়াত কেন হল যদিও বড় আয়াত আরও আছে बड़ ना आयत आयात। ए आयात नाम गुण एसा आय कुरसि से हिसाब से रसुल्लाम से आयतुल कुरसि से नाम दिए सबसे बड़ा आय अनुरूप भाव देखते पाई रसल सलम कुरने करीम কোরআনে করিম সুরে ফতেহাকে মূল কোরআন বলেছেন যে কোরআনের মূল বলেছেন কেন এতে রয়েছে আল্লাহ তালা নাম এবং গুণের পরিচয় আবু সাহেদুল্লাহিত রসুলাম তাকে বলেছিলেন যে তুমি কি জানো যে কোরআনে কারিমের মূল কোনটি সে বললেন যে হ্যাঁ সেটা হচ্ছে সুরাতুল ফতেহা তখন তিনি বললেন যে ইন্না উলামি আনজালফিতাতফুল ইঞ্জির ওলাহফিল জবুর ওলাহুল কোরআনহা যে কোরআনে করিমে ইঞ্জিলে তাওরাহিয়া সাবুল মেহানী ওয়াল কোরআন সেটাই হচ্ছে সাবুল মেথায়ী অন্য জায়গায় আল্লাহ ওয়াদা করেছিলেন যে মিল মেহানি ওয়াল কোরআন আজিম আমি আপনাকে সাবআল মেহানি বারবার পঠিত সাতটি আয়াত আপনাকে দান করেছি ওর কোরআন মহান কোরআন দান করেছি এ সাবুল বলতে এবং কোরআন আজীম বলতে এই সুরাটি বোঝানো হয় সুরে ফাতে বোঝানো হয়েছে এর একটি কারণ হচ্ছে এখানে আল্লাহ আল্লাহ উল্লেখ করেছেন আসম সিফাতের পরিপূর্ণ কথা উল্লেখ করেছেন প্রথমে তিনি শুরু করেছেন আলহামদুলিল্লাহ রব আলমিন রব আলমিন কথা উল্লেখ করেছেন রব আল আল্লাহ সিফাত আলহামদুল তার প্রশংসা সেবাদা লিল্লাহি আল্লাহ তাআলার নাম এসেছে সেখানে তাওহিদ আল আসমা ওয়সিফাত আর রাহমানির রহিম না আসমা ওয়সিফাত এভাবে আল্লাহ তাআলা না আসমা ওয়সিফাত এবং আল্লাহর রুবুবিয়া উলুহিয়া সবটি এই একটি আয়াতের ভিতরে স্থান পেয়েছে এইজন্য সবচেয়ে বড় আয়াত হিসেবে সেটা সবচেয়ে কোরআনের কারীমের সবচেয়ে মূল আয়াত হিসেবে সেটা বিবেচিত হয়েছে এজন্য এর নাম হয়েছে উম্মুল ওলামিয়া কুল্ল কুফান আহাদ এই সুরাটিকে সুলসুল কোরআন করেছেন অথচ আমরা যে অর্থ দেখি কেন হল কারণ কোরআনে কারিম হয় আল্লাহর তাওহিদের আলোচনা এসেছে না হয় সেখানে আখরাতের আলোচনা এসেছে না হয় সেখানে রেসালতের আলোচনা এসেছে এই সুরার মধ্যে শুধুমাত্র তাওহিদের আলোচনা এসেছে আর তাওহিদের মধ্যে সবচেয়ে বড় তাওহিদ হচ্ছে তাওহিদুল আসমো নাম এবং তার মাধ্যমেই মুহূর্তে আমরা আল্লাহকে ছিনেছি রবকে জেনেছি তার মাধ্যমেই রবকে জানার পরেই তারা আবাদ করতে সমর্থ হয়েছে জন্য কুল আল্লাহদুল্লাহাম আল্লাহাম ইউলাদ এটা সুলসুল কোরআন কোরআনের তিনবারের এক অংশ বা তিনবারের এক অংশ বলে বিবেচিত হয়েছে আর রসুল্লাহ সাল্লাহ ইসলাম এটাকে তিনবারের এক অংশ বলে ঘোষণা করেছেন সুতরাং বোঝা যাচ্ছে যে কোরআনে করিমের মূল থিম হচ্ছে যে আল্লাহ তাল নাম এবং গুণ দিয়ে তার পরিচয় পেশ করা এবং সেটা অনুসারে আমরা তার আবাদত করা সুতরাং তারভাইদুল আসমহ অবশ্যই আমাদেরকে শিখতে হবে আসমহ সেফার সম্পর্কে জানতে হবে এবং গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে যেভাবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম গুরুত্ব দিয়েছেন যেভাবে আল্লাহ রব তার কুত্বের সাথে তার নাম এবং গুণগুলো উল্লেখ করেছেন সেভাবে আমরা তাকে সেগুলো দিয়ে আহ্বান করব সেগুলো দিয়ে এটা না জানার কারণে অনেক সময় আমরা আল্লাহ তালার মা কাদর কদর দিয়ে আল্লাহ তালা সঠিক পরিমাণ আল্লাহ তালা সঠিক মান আল্লাহ আমরা আল্লাহ তালা সঠিক মান আমরা নির্ধারণ করতে পারি না এই জন্য অবশ্যই তাহিদুল্লাহম সিফাহ সম্পর্কে আমাদের জানতে হবে আমাদের ইমাম এই কথাটি বারবার উল্লেখ করেছেন আশা করি আমরা পরবর্তী অন্য কোনো পর্ব এই বিষয়ে আরো আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি